জগা মৌ হয় তফর খুলে মে নমাজ পড় রা হরগ ন খুলে নমাজ ক্যা খুলে মে নমাজ করতে বিধ করেন হিন্দু হিন্দু সঙ্গঠন সাথ হে হমে কেন पूरा প্রকার দিক বিধ করেন খুলে মে নমাজ বিল দেন ভারত তথা ভারতের চিত্র দেখে কেউ কি বিশ্বাস করবে যে ইতিপূর্বে এখানে মুসলিমরা সাত বছর রাজত্ব করেছিল আজকের ভারতে ইসলাম ও মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়নেরোলার দেখে পুরো মুসলিম বিশ্ব হতবাক সেখানে মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন তাদের ঘরবাড়ি উচ্ছেদ গরুরগস্ত খাওয়া কিংবা রাখার অপরাধে পিটিএমাররা जय श्रीराम स्लोगान दी अस्वीकृति मारा कि मुस्लिम स्पंदन रसलह सल अलीसलम नाम नहीं अश्रव्य भाषा स्लोगान दिए नापाक मुश्रिक बाहन मुस्लिम नारी धर्षण मुसलिम घर बाड़ी आगुने पोड़ाना অথচ পুরো বিশ্ব মুখে কুরহ পেটে বসেছিল কথিত মানবতাবাদের ধ্বজাতারী সংগঠনগুলো মুসলিম নির্যাতনের সময় যেন চোখে কাঠের চশমা পরে থাকে অবশ্য তাদের কাছে মুসলিমরা তো মানুষের কাতারেই পড়ে না সুতরাং মুসলিমদের কোনো মানবাধিকার থাকতে নেই সাম্প্রতিক সময়গুলোতে ভারতের মুসলিমদের উপর বিজেপি সরকার কর্তৃক নির্যাতন নিপীড়নের মাত্রা বৃদ্ধি পেয়েছে পূর্বের যে কোনো সময়কে তারা ছাড়িয়ে গেছে পুরো ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদী মুসলিম নির্যাতন চরম অবস্থায় পৌঁছেছে সম্প্রতি দিল্লির দক্ষিণে অবস্থিত গুরুগ্রাম শহরে আটটি পাবলিক প্লেসে জুমার নামাজ পড়ার অনুমতি প্রত্যাহার করা হয়েছে তাই মসজিদ কিংবা নামাজ পড়ার পর্যাপ্ত স্থান না থাকায় বাধ্য হয়ে শহরের বিভিন্ন স্থানে মুসলিমরা খোলামেলা জায়গায় জুমার নামাজ আদায় করেছে কিন্তু এতেও বাধা দেয় উগ্র হিন্দুরা প্রকাশ্যের রাস্তায় মুসলিমদের নামাজ পড়ায় ডানপন্থী উগ্র হিন্দু সম্প্রদায়গুলো খেপে যায় মুসলিমদেরকে নামাজ পড়া থেকে বিরত রাখার জন্য তারা সংঘবদ্ধ হয় উগ্র হিন্দু সম্প্রদায়ের এক কর্মী বলে মুখ কথা হল আমরা তাদেরকে কোনোভাবেই খোলামেলা স্থানে নামাজ পড়তে দিব না এবং মুসলিমদেরকে হুঁশিয়ারি করে এই উগ্রসন্ত্রাসী আরও বলে কিন্তু যদি তারপরেও পরবর্তীতে খোলামাঠে তারা নামাজ পড়ার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আমাদের পরিপূর্ণ শক্তি নিয়ে রুখে দাঁড়াব ভারতীয় বিজেপি সরকার যে স্পষ্টতই রাষ্ট্রীয়ভাবে সেখানে মুসলিম নিধনের কার্যক্রম চালাচ্ছে তা এই কর্মীর বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় বক্তব্যের এক পর্যায়ে সে বলে আমাদের হিন্দু সংগঠন আছে এবং আমাদের সব ধরনের সমর্থনও আছে তাদেরকে পরিপূর্ণ দমন করতে আমাদের সমস্যা হবে না। প্রিয় উপস্থিতি এই হচ্ছে কথিত অসাম্প্রদায়িকতার বলি আওড়ানো রক্তক্ষ্যাক ভারত এই হচ্ছে মুসলিমদের রক্ত দিয়ে ইতিহাসের কালো অধ্যায় রচনাকারী ভারতীয় হিন্দু প্রশাসন এই হচ্ছে দিল্লির মুসলিম গণহত্যাকারী বিজেপি এই হচ্ছে গুজরাটের কষাই খ্যাত মোদীর সরকার এই হচ্ছে কাশ্মীরি মুসলিমদের ওপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন চালানো হিন্দুত্ববাদী সন্ত্রাস अखंड राम राजत्व प्रतिष्ठार स्वप्ने विभर हिंस उन्दू गोष्ठी उग्र हिन्दुत्वी भारत सरकार मुस्लिम निधन धरण कौशल देखिए स्पष्ट बोझाई जाीघ्री भारत के मुस्लिम शून्य करते चाच से भारत जमीन मुस्लिम नाम निशाना मुझे दीते बद्धपरिकर क्यु आशाहत और दुर्भाग्यर विषय हल অত্র উপমহাদেশে উগ্র হিন্দুরা যুদ্ধের জন্য ধর্মযুদ্ধের নামে যেমন করে শিক্ষার্থীদেরকে মুসলিম হত্যার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার তুলনায় এই উপমহাদেশের মুসলিমরা তাদের সন্তানদেরকে ফুলেল বিছানায় শুয়ে বড় করছে নিজের যান মাল দিন ইমান ইত্যাদির ব্যাপারে উপমহাদেশের মুসলিমদের এমন আর গাফলতি দেখে সত্যি অবাক হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না অথচ তাদের জন্য অপেক্ষা করছে এক রক্তলাল ভবিষ্যৎ সব শেষে মুসলিম একটি প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছি রক্তলাল এই ভবিষ্যৎকে ইসলামের বিজয় পরিণত করতে সজাগ ও প্রস্তুত হওয়ার কি এখনো সময় হয়নি রক্তলাল এই ভবিষ্যৎকে ইসলামের বিজয় পরিণত করতে সজাগ ও প্রস্তুত হওয়ার কি এখনো সময় হয়নি এখনো সময় হয়নি